এখন এই এলাকার মানুষের ফির মুড়ি মানে ফিরর মুড়িদ বেশি না আজ থেকে পঞ্চাশ বছর আগে বেশি আসলা ফিরর মুড়িদ এখন বেশি না আগে বেশি আসলা আগে বেশি আসলা আগে একজনও গ্রামের মানুষ ফা গেছে না যে ফিরর না কিন্তু এখন অনেক খাওয়া যাবে কোনো ফিরর না আগে ফিরর মুড়িদ হওয়াটার মানুষ মনে করছে ইসলাম পিছনে না বড় দুটো বড় মুরুখটা এখন চিন্তা করে হেন এখন বুঝি যে হেন আমার মা আর আমি হেঁদে খাওয়াই দাম হেনেকিয়া খাওয়াইতাম দিন এখন তাকেনি কিন্তু আগে খেয়ে তাকসেনি আগে তাসে কিনা না ও তা এখনো গড় রয়েছে টাকার গড় রয়েছে কিন্তু এখন চল্লিশ দিন তাকেননি চিল্লা কাটার হাটার নাম নগরের যে হিন্দ গাঁতের ভিতরে আমার নাম ইসলাম নাই ইসলাম গিয়ে বউরে থাকতে হইব বাচ্চারা লাইয়া থাকতে হইব বাচ্চা করবো আবার নামাজ পড়তে হইবা লাইয়া থাকতে হইব তার চেষ্টা করতে হইব ওগুল নাম্লাহ ইসলাম রসলি ইসলামে কেন আমি বিয়া করছি আমি রোজা রাখি আমি রোজা সারি আমি নামাজ পড়ি আমি নামাজ অনেক সময় ফড়ি না সে সময় নামাজের সময় তখন ফুড়ি আমি যখন রোজা রাখার সময় তখন রোজা রাখি আমি যখন কীতা করি আমি বিয়া করছি তারপরে কীতা কয়েছেন চেষ্টা করতে আল্লাহ সুহান তৌফিক দান করতাম মানার তৌফিক দান করতা আপনি বেশিরভাগ দোহাই দিয়া বুঝুর গানে দিনের দিয়ে ইসলাম চলে না আল্লাহ সুবাহ যে ইহুদি এবং খ্রিস্টান লোক যখন পন্ডিত আছে তারা আসার জ্ঞানী যারা তারা কিতা করতো তারা কিতা করতো তারা মাংসর মাল খাইত আল্লা সুবাহ মাল খাইত বিল বা অন্য মানুষের মাল মাল নিয়ে খাইত আর কিতা করতো তারা আল্লাহ রাস্তাতে গিয়া ফিরাইয়া রাখতো আল্লাহ রাস্তাতেই গিতা করতো ফিরে ইয়ে রাখতো এখন নামাজ আপনার আমার বাড়ি আপনার সাধারণ মানুষের বাড়ি হয় নাজ নামাজ আমার সন্ন্যত নামাজ ফরজ নামাজ, নামাজ, নফল নামাজ তাহাজুদ্দন নামাজ এটা সাধারণ মানুষের বাড়ি বেশি না আলমর বাড়ির বেশি আলমর বাড়ির বেশি ঠিক আছে তো এখন কজ্ঞাসাই যে মিলাদ সাধারণ মানুষের বাড়ি বেশি না আলেমর বাড়ি মিলাদ যদি উপকারী কারণ নামাজ পড়তে ফসা আছে দে না নামাজ পড়লে ফসা আছে দে নামাজটা সবর ফোলা কিন্তু মিলাদ ফল দেওয়া লাগে হাদিয়া দেওয়া লাগে লাগে কিনা না হাদিয়া ছাড়া মিলাতেই দেখবা গ্রোব না মিলাদ মিলাদা খালকা একমাস না কদিন মিলাদ ফুল দেখবা নেই তখন দেখবা হাউ মেনি পেট হাউ মেনি রাইস কত দানে তখন বুঝবা কারণ কি কারণ এগুলো ইসলামের বিষয় না এগুলো ব্যবসার বিষয়